ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা যে আলোচনা এখন করব তার শিরোনাম দিতে পারি পৃথিবীর বুকে নবী আগমনের উদ্দেশ্য ও বাস্তবায়নের পন্থা পৃথিবীর বুকে নবী আগমনের উদ্দেশ্য ও বাস্তবায়নের পন্থা অর্থাৎ পৃথিবীর বুকে আল্লাহ তালা যুগে যুগে আমি আই কেরামকে পাঠিয়েছেন এর মূল উদ্দেশ্যকে এর মূল উদ্দেশ্য কি বিভিন্ন জন বিভিন্ন রকমের উদ্দেশ্য বর্ণনা করে থাকেন কিন্তু এর মূল উদ্দেশ্য কালামে দিয়েছেন সেটাই কি বিভিন্ন দায়িত্ব হতে পারে মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য কি আল্লাহ তালা কালামে পাকে বলেন্লাহ তিনি যেন এ দিনকে অপরাপর দিনের উপরে জয়যুক্ত করেন যদিও মুশ্রিকরা তা অপ্রীতিকর মনে করে কাফেররা অপছন্দ মনে করলেও এই দিনকে কি করবেন বিজয়ী করবেন এটাই কি আল্লাহ মতবাদের উপর পাঠিয়েছেন এটাই কি মৌলিক উদ্দেশ্য অন্নআ আল্লাহ বলেন সুরায় সুরা তেরো নম্বর আয়াত মা সার কুমিন মা সারা আলমা তিনি তোমাদের জন্য যার আদেশ দিয়ে এবং যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি রাসোলকে লক্ষ্য করে বলতেছেন যার আদেশ আমি আপনার প্রতি করেছি প্রত্যাদেশ করেছে। মানে আপনার ও হিসেবে প্রেরণ করেছি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম কি সে আদেশটা তোমরা দিন প্রতিষ্ঠিত কর এবং তাতে সৃষ্টি করুণা তোমরা অন্য নবীদের নির্দেশ দেন নাই সকল নবীকে এই নির্দেশই দিয়েছেন দিনের ব্যাপারে তোমরা কি করুনা অনক্ সৃষ্টি করোনা قَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ, إليه. اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ لطালা বলেন কَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ তোমরা যেই দ্বিনের প্রতি তাদেরকে আহ্বান तर निकटे की तर अभिमुखी पथ प्रदर्शन करीह कला क्यों जो अपछंद তার কাজটা কার সাথে মিলিত হবে কার কাজের সাথে জিহাদের দিকে আহ্বান করা যদি কারো কাজে অপছন্দনীয় হয় তার কাজটা কাফেরদের কাজের সাথে কি করলো সাদৃশ্য রাখলো মেলে গেল। এখন প্রশ্ন হয় সকল নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন एकम्रकल मतबर सुरफाले उनचल आये स्पष्ट भाव घोषणा करोषण अल्लाह पकड़ আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফেতনা দূরীভূত হয়ে যায় এবং দিন একমাত্র আল্লাহ তালার জন্য হয়ে যায় যতক্ষণ না ফেতনা দুরীভূত হয়ে যায় এবং বিজয় একমাত্র আল্লাহ তালার দিনের হয়ে যায় তাহলে দিন কি বিজয়ী করার জন্য পন্থা আল্লাহ কি বললেন কতক্ষণ পর্যন্ত না পৃথিবী থেকে অন্যান্য খেতনা দূর না হয় ততক্ষণ পর্যন্ত পিতাল করেই চলো এবং পুরো পৃথিবীতে একমাত্র দিন কোনটা কাটটা না হয় আল্লাহ তালাটা একমাত্র আল্লাহ দিন পৃথিবীতে বিজয়ী হওয়া পর্যন্ত যতক্ষণ না বিজয়ী হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও ফেতনা দূর হতে হবে সারা পৃথিবীতে একমাত্র এই কাজ না হবে ততক্ষণ আল জিহাদ মাহিন্ত ফেতনা দূর করার পন্থা পুরা পৃথিবীতে একমাত্র দিনকে প্রতিষ্ঠিত করার পদ্ধতি হলো পিতা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য কোন পদ্ধতির মাধ্যমে পৃথিবীর বুকে বিজয়ী করা সম্ভব হতো তাহলে আল্লাহ কিতালের কথা বলতেন না কারণ সিহি কিতাল আল্লাহ পছন্দনীয় নয় রক্ত ঝারানো দুনিয়ার বুক থেকে কিছু প্রাণ কি করা শেষ করে দেওয়া এটা তো আল্লাহ না তাই তো প্রাণী এই সিদ্ধান্ত লিখে দিয়েছি এই বিধান দিয়েছি যে কি করে অন্যায় ভাবে কাউকে অন্যায় ভাবে মেরে ফেলে এটা কেমন অপরাধ সারা দুনিয়ার সকল মানুষকে মেরে ফেললে যে এটা কি এত বড় অপরাধ তাহলে ফিনক্সি একজনকে মেরে ফেলা ফিনক্সি আল্লাহ কাছ না কিন্তু ফেটনা দূরীভূত হওয়ার জন্য আল্লাহ শুধু কেতালি কে ব্যবহার করেছেন বোঝা গেল অন্য কোন দাওয়াত দিতে তো দাওয়াত ব্যাপক করো তাহলে মানুষ যদি ইসলামকে গ্রহণ করে নেয় হবে সারা পৃথিবীতে দিন কায়েম হয়ে যাবে বা আলেন ব্যাপক করে দাও পৃথিবীতে দিন হয়ে যাবে বা সারা পৃথিবীর চূড়ান্ত ব্যবস্থা রাখতে পারত তাহলে আল্লাহ পিতালের কথা বলতেন না কারণ সিহ কতল আল্লাহর কাছে পছন্দনীয় না যেহেতু পিতাল ছাড়া অন্য কোনো পন্থাই নির্মূল করা এবং আল্লাহ নদীকে করতে নির্দেশ দিয়েছেন তাজ নির্দেশ দিয়েছেন রাসুল বলেছেন কি বহিসিমা আমি মোহাল্লিম হিসেবে কি করেছি দুনিয়াতে প্রেরিত হয়েছি পৃথিবীতে শিক্ষক হিসেবে হ্যাঁ তালিমও দিয়েছেন আবার তাবলিগ করেছেন কিন্তু এগুলো একটাও রাসুল প্রেরণের মূল উদ্দেশ্য না এইগুলো মূল উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে মানুষকে না বুঝেন কেউ জানে না আপনি লুক পাইবেন কোথায় তাবলিক নাই মানুষ কিছু লুক তো তৈরি করতে হবে সেখানে আপনার তাবলিক কাজে লাগবে দিনের দিনের দাওয়াত পৌঁছাইলেন সহি দিন পৌঁছাইলেন মানুষের কাছে আপনি লুক তৈরি করতে থাকবেন আর এই সবগুলি আপনার মূল উদ্দেশ্য বাস্তবায়ন দিন বাস্তবায়নের জন্য কি পদ্ধতি ছিল ইতাল কিতাল ক্ষেত্রে কি হবে এই তিনটা কি করবে সহযোগিতার সহযোগীর ভূমিকা পালন করবে এগুলো মূল উদ্দেশ্য না এখন শুধু কেউ যদি এই অবস্থান নিয়ে বসে থাকে যে আমি একজন মোবাইল হব উদ্দেশ্যই কি মোবাইল হওয়া পিতালের জন্য লুক তৈরি করছি বা দিন কি পৃথিবীতে বুকে বাস্তবায়ন করব। সেই জন্য পিতাল করতে হবে পিতালের জন্য লুক তৈরি করা দরকার এই উদ্দেশ্য ছাড়াই শুধু কি মোবাইল হওয়াই তার মূল টার্গেট একজন মোহাল্লে হওয়ায় মূল টার্গেট আমি শাহুল হাদিস হবো বোখারি শরীফ করাবো একজন হতিব হওয়ায় মূল টার্গেট বিশাল মসজিদের হতিব হবো আমি বক্তা হব এটাই মূল টার্গেট তাহলে এই লোক কি বাস্তবায়নের চেষ্টা করলো এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের যে মূল পদ্ধতি সেই পদ্ধতি সে গ্রহণ করলো না তা থেকে সে দূরে সরে গেল তার দ্বারা কি দিন বাস্তবায়ন কোনদিন সম্ভব সম্ভব না তাহলে আমাদেরকে কি করতে হবে এবং এটাই পৃথিবীর বাস্তবায়ন করা একমাত্র বলেছেন হ্যাঁ হাদিসের মধ্যে যে আমার উম্মতের মধ্যে একদল লোক কেমত পর্যন্ত এমন থাকবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে ইতাল করতে থাকবে ইতাল করতে এবং হয়ে যাবে মাহাদি কি করবেন মিতাল করবেন ইতালের মাধ্যমে দুনিয়া থেকে কুফরকে দুরীভূত করবেন পুরা পৃথিবীকে বাস্তবায়ন করবেন রিষা আল্লাহ একই কাজ করবেন দিন বাস্তবায়ন পদ্ধতি কয়টা পৃথিবীর দিনের হক্কানিয়ত কি হয়ে যাওয়া প্রমাণিত হয়ে যাওয়া রাসুলের করিম সাল্লামের যুগ থেকেই তাকি হয়েছে এবং রাসুলের যুগে এটা পূর্ণ হয়েছে তাই তো আল্লাহ থেকে হক কোনটা হয়ে গেছে কিভাবে কোরআনের মাধ্যমে রাসুলের জন্য আকুম্মতের জন্য কোরআন ও মাধ্যমে দ্বিতীয় স্তর হলো মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসা मुसलमान हाथी राष्ट्रीय क्षमता अल्लाह नूर पंचान नम्बर पृष्ठा ওই সমস্ত লোকদের সাথে যারা কি করেছে তোমাদের মধ্যে ইমান এনেছে কি যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের সাথে আল্লাহ তালা কি করেছেন ওয়াদা করেছেন কি আর কি করবেন এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন বর্তমান পৃথিবীতে মুসলমানরা নিরাপত্তায় আছে না নিরাপত্তা হীনতাই আছে এর জন্য কি করতে হবে ক্ষমতা পেয়ে কি করবে এরা ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ তালা বলেন তাহলে এখানে আল্লাহ তালা কি বললেন যারা আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমান আনবে এবং ন্যাকামল করবে তাদেরকে পৃথিবীর শাসন কর্তৃত্ব দান করবেন এটা আল্লাহ তালার কি ওয়াদা ইমানের সাথেছেন শর্ত লাগিয়েছেন ইমানা ঠিক করতে হবে আমল জিহাদের কথাটা যেহেতু কি করে বিভিন্ন রকমের কথা আসে ছুটে যায় এই জন্য কি জিহাদের কথা স্পষ্ট বলেছেন কিতাল এই তিন জিনিসের সমষ্টি পাওয়া গেলে राष्ट्रीय क्षमता अर्जित द्वित स्तर तृत्य स्तर जमाना जमाना किम्रता पन्थाय चूड़ान विजय पूरा पृथ्वी एकम्ला दिन थकते मुसलमान सारा छाछे धर्मा धर्म अवलम्बी बुजे च विजय अर्जुन पंथा पीतल अर्थात पिताल थे दूरे थार नहीं जय तीन स्तर एक दल हक्ानियत प्रमाणित जावा द्वित नम्बर स्तर हलो राष्ट्रीय क्षमता अर्जित हवा और चूड़ान पर्यायेटा जदि सम्भव हत आल्लाधान दा जदि सम्भव हतो अल्लाह तलाधान যেহেতু একমাত্র বিধান এখানে রেখেছেন আল্লাহ আমাদেরকে কিতালের গুরুত্ব বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন